উনি যে রহমত প্রাপ্ত আপনি জানলেন কেমনে আপনাকে আল্লাপাক বলে দিস যে এই বান্দা রহমত প্রাপ্ত আমরা ধারণা করি তিনি রহমত প্রাপ্ত এই বলবো রহমতুল্লাহ আলাই অতবার রাহেমাহুল্লাহ একজন মুসলিমের নাম বলে আমরা বলব রহমতুল্লাহ মানে আল্লাহ তার প্রতি রহম করুক কিন্তু তিনি সুবান এই ঘোষণা এই সার্টিফিকেট দেওয়ার অধিকার আমাদের নাই এজন্য নামের আগে দিয়ে কখনো মরহম বলবেন না বলবেনও না লিখবেনও না অনেকে মায়ের নাম লেখার সময় বাবার নাম লেখার সময় মরহম অমুক এরকম মরহম লেখে তারপরে দোয়া করার জন্য আমাদের কাছে লিখে দেয় মরহমুখের জন্য দোয়া করবেন তো উনি যে মরহুম আমি জানলাম কেমন তবে আমি দোয়া করি জানা তিনি মরহুম হন আল্লাহ যেন তাকে রহমত করেন এটা দোয়া করব আমরা কিন্তু তিনি রহমত পেয়ে গেছেন এই সার্টিফিকেট আমরা দিতে পারব না কে রহমত পাইছেন কে লাইছেন এটা একমাত্র আল্লাহ সুবান তালাই ভালো